بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين يا أيها الناس التحوية الرسم الذي خلقكم من نفس واحدة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 اخير الهديه هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وان يمسسك الله بضر فلا كاشف له الا هو وان يريدك بخير فلا اراد لفضله يصيب به من يشاء من عباده অহু আল গফুর রাহিম সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন এবং যিনি মুসলিমদের জন্য উত্তম আমল করাকে বৈধ করেছেন उत्तम आम समूह जै समस्त समय माश जे समस्तकाले ठीक तेम ही एक मासे आल्ला तला केिल्हज मास जिल्हज मास आल्ला दृष्टि एक गुरुत्वपूर्ण मास आल्लासुबहान तलाऊबा আয়াতে উল্লেখ করেছেন সেদিন থেকেই গণনা হিসাবে বারো মাসকে নির্ধারণ করেছেন এই যে আমরা বারো মাস পাচ্ছি এই বারো মাসটা হলো পৃথিবীর শুরু থেকেই একদম শুরু থেকে সৃষ্টির সূচনা থেকে আল্লাহ তালা করেছেন তার মধ্যে চারটি মাসকে পবিত্র করেছেন সেই চারটি পবিত্র মাসের মধ্যে হতে একটা পবিত্র মাসে আমরা সময় কাল ক্ষেপণ করে কাল কাটিয়ে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত একটি মাস তাহ্লা শুক্রিয়া জাল্লা তালা আমাদেরকে সেই মাসে এনে দিয়েছেন এবং তার গুরুত্বপূর্ণ সবচাইতে বিষয় বড় বিষয় সব মানুষের জীবনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি বলতে পারেন मानुषे जीवन सब चाहे गुरुत्वपूर्ण विषय मानुष अचल मानुष असम्मानित नाक मानुस निरापत हो पड़े जेटा ना मानुष मुक्ति पाता की व्यक्ति समाजिवार राष्ट्र मानुष्टाद नहीं से राष्ट्र से परिवार से समाजगुल्ला निकृष्ट जीव हिसम्लाके बारे सब चाहे निकृष्ट जीव है ताराई जरा आल्लांशीदार स्थापन कर निकृष्ट प्राणी কুকুর একটা হলে থাকে যে আল্লাহ সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট হচ্ছে তারা যারা আল্লাহ তার মানে না আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে একদম নিকৃষ্ট শুকুরের একটা মর্যাদা আছে কুকুরের একটা মর্যাদা আছে মশা মাছির একটা মর্যাদা আছে কিন্তু মশরিকের কোন মর্যাদা না আল্লাহাদের কাছে না রবি মাখলুকদের কাছে পৃথিবীর যে আছে। এরা মুহেদদের জন্য আল্লাহর কাছে দোয়া করে সাগরের নিচে যে মাছগুলো আছে এই যে যে সমস্ত প্রাণীগুলো আমরা দেখছি কাক পাখি এরা মুহেদ যারা যারা আল্লাহ তাহিদে বিশ্বাস এদের জন্য আল্লাহ কাছে দোয়া করে কল্যাণ কামনা করে দোয়া করে হাদিসে আছে এই বিষয়ে বলল না আর মুশ্রিকদের জন্য এরা বদা করে মুর্শ্রিকদের জন্য আল্লাহর কাছে এরা বদা করে পৃথিবী যতগুলো প্রাণী আছে সব প্রাণী মিলে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি আর মুর্শ্রিকদের অন্তর গুলোর অবস্থা আল্লাহ তালা বলছেন যে এদের অন্তর গুলো কেমন অন্তর তুমি দেখতে পাচ্ছ কিন্তু ও অন্তর দিয়ে কিছুই বোঝে না ওকে দেখতে পাচ্ছ যে ওর চোখ আছে কিন্তু ও চোখ দিয়ে আসলে কিছু দেখে না ওকে দেখতে পাচ্ছ যে ওর কান আছে না চোখ আছে ছোটবেলা কি যেন শুনতাম হায় রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ কি সিনেমার যেন গান যাই হোক চোখ থাকিতে অন্ধ কান আছে তারপরেও শুনতে পায় না চোখ আছে তারপরে অন্তর আছে কিন্তু তারপর অন্তর দিয়ে কিছুই অনুধাবন করতে পারে না আল্লাহ বলছেন যে এরা হচ্ছে নিকৃষ্ট পশু বালহু মাদল বরং নিকৃষ্ট পশুর চাইতেও নিকৃষ্ট এরা নিকৃষ্ট পশুর চাইতেও বেশি নিকৃষ্ট এরা তা আল্লাহ শুক্রিয়া যে আল্লাহর মহিমান্বিত মাসে আল্লাহ তালা আমাদেরকে জানা এবং বোঝার জন্য একটা প্রোগ্রামে আল্লাহ অন্য কারো কথা দামি হতে পারে না আল্লাহ এবং তার রাসুলের কথা হচ্ছে অত্যন্ত দামি খুব মূল্যবান আমরা বন্ধ করে দেই আমাদের গত সপ্তাহের বিষয়বস্তু কি ছিল কে বলতে পারবে বলতে পারবেন তারা যাদেরকে মামুল করে ডাকে তারা আল্লাহ এবং আল্লাহকে ছেড়ে দিয়ে তারা যাদেরকে ডাকে আল্লাহ আল্লাহকে ছেড়ে দিয়ে তারা যাদেরকে ডাকে আমার আল্লাহ যদি আমার ক্ষতি করতে চান তাহলে তারা বালা করে রয়েছেন তিনি জিজ্ঞেস করলেন এটা কেন কি বললো আমি আহ দুর্বল রক্ষা করার জন্য কোন প্রভাব ক্ষমতা আছে এটি শুধু আমাদের শরীরিক শরীরের ক্ষতি করবে না বরং আমাদের অন্তর আত্মাকেও অন্তরাত্মারও ক্ষতি সাধন করবে একটি হাদিসা আছে তাবিজ পরিধান করে তার আল্লাহ রক্ষা করবেন না আমরা যারা ভেবে নিই আলহামদুলিল্লাহ বসেন আল্লাহ তালা জ্ঞানে বরকত দান করেন আল্লাহ আমাদের সবাইকে জ্ঞানে বরকত দান করেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান জ্ঞান হচ্ছে আল্লাহ তালিদের জ্ঞান বিশ্বাস করেন সবচেয়ে মূল্যবান জ্ঞান হচ্ছে আল্লাহ তাও জ্ঞান এই যে এটা সাদা গ্লাস তাই না এখানে যদি ছোট্ট একটা ময়লা থাকে এই পানিতে দেখা যাবে না দেখা যাবে তাওহিদের জ্ঞান হচ্ছে এত জ্ঞান যে এই জ্ঞান যার কাছে থাকুক সে চাষা হতে পারে কুলি হতে পারে মুজুর হতে পারে সেই লোকটা সুইপার হতে পারে সেই লোকটা ওই মুচি হতে পারে সে সচিব হতে পারে মন্ত্রী হতে পারে সে এই জ্ঞানটা হচ্ছে এত সুক্ষ এবং মর্যাদাপূর্ণ এটা যেখানে থাকবে যেখানেই থাকবে সে এটা দিয়ে সারা পৃথিবীর ইসলাম ও মুসলিমদেরকে চিনে নিতে পারবে সারা পৃথিবীতে মানুষগুলোকে সে চিনতে পারবে যে মানুষটা কোন কোয়ালিটির যার কাছে তাও মনে করেন আমাদের কাছে জ্ঞান আছে। এইখানে আমাদের এই ক্লাসে তো সব রকম মানুষ আছে তাই না কেউ আসে তবলিক থেকে কেউ চরমনাই থেকে কেউ আটরাসী থেকে কেউ নাস্তিক ছিল সেখান থেকে আসে আলহামদুলিল্লাহ অমুসলিম থেকে আল্লাহ শুক্রিয়া আজকে আমাদের এখানে মহামুসলিম একজন ভাই আছে ওই যে গত সপ্তাহ একজন ছিল না গত সপ্তাহে আলহামদুলিল্লাহ ও ছিল বৌদ্ধদেব ঠাকুর ও মানুষের এবাদত নিত ওর এবাদত করতো মানুষ ওর পূজা করত। আল্লাহ তাকে দায়ের দান করেছেন তার মানে এখানে আমাদের এখানে সব রকম মানুষ আছে জ্ঞান যদি জ্ঞানটা থাকে আপনি একটা লোকের সাথে খালি দশটা মিনিট কথা বলবেন আপনি বুঝে নিতে পারবেন যে কোন তরিকার ও কি চাচ্ছে বুঝে নেওয়া যাবে 10 মিনিট শুধু জ্ঞান থাকলে আপনি বুঝে নিতে পারবেন যে ও আন্তর্জাতিক অঙ্গনও যদি বিচারণ করে আন্তর্জাতিক অঙ্গন বলতে আমাদের দেশের রাজনীতি রাজনীতি তো আমরা চালাই না চালায় তো অন্যরা কয়েকটা জায়গা থেকে আসে মানে আমদানি করে আমরা ইম্পোর্ট করি তাদেরকে ইম্পোর্ট করার রাজনীতি এক জায়গা থেকে এটা ওইদের জ্ঞান যার কাছে থাকবে ও বুঝতে পারবে যে কোন পন্থী চায়না পন্থী রাশিয়া পন্থী আমেরিকা পন্থী দাদা পন্থী খালুপন্থী বুঝে ফেলতে পারবে এটা হলো রাজনৈতিক বিষয় এরপরে মানুষের আরো পৃথিবীতে যত মাঝাব আছে তরিকা আছে ইজম আছে যতগুলো মতাদর্শ আছে সবগুলো মতাদর্শের সাথে একা লড়াই করে চলে যাওয়ার মতো আপনাকে আটকাতে পারবে না একা অসংখ্য মতের মানুষ একসাথে বসেছে সবগুলো মানুষ আপনাকে আল্লাহর এই জমিনে নেই এর চাইতে মর্যাদাপূর্ণ জ্ঞান এবং আল্লাহর আকাশেও এর চাইতে মর্যাদাপূর্ণ জ্ঞান নেই সবগুলো মালারিকার আল্লাহ তার কাছে মাথা নত করে সেখানে আছে করছে এক গ্রুপ আসতেছে সত্তর হাজারের এক একটা জামায়াত আসতেছে সালাদ আদায় করছে চলে যাচ্ছে যেই গ্রুপটা মানে প্রথমবার একবারই সুযোগ পাবে একবারই সুযোগ পাবে যে একবার এসেছে সে দ্বিতীয়বার আর এখানে আসতে পারবে না দিন রাত চব্বিশ ঘন্টা ওইখানে আসতেছে করছে চলে যাচ্ছে কত বিশাল জামাত সাক্ষ্য সাক্ষ্য দিচ্ছেন যে দেখো আমি এক আমি একক আমি চা সত্যিকার কোন নেই তিনি নিজে যেটা স্বীকৃতি দেন ঘোষণা দেন মালাইকারা সেটা স্বীকৃতি দেয় ঘোষণা দেয় এবং তার সেই বিষয়ের কাছে আত্মসমর্পণ করে পৃথিবীর সমস্ত মখলুকাত আল্লাহ বলছেন সমস্ত মাকলুকাত জিন ইনসান সবসহ সমস্ত মাকলুকাত ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহদের কাছে মাথাকে নত করে রাখে শুধুমাত্র জিন আর ইনসানটা পরবর্তীতে এখান থেকে বের হয়ে চলে যায় কিন্তু স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক সে মাথাকে নত করে রাখে যে লোকটা কাফের যে লোকটা মুশ্রিক সেও কিন্তু কোনো না কোনো ভাবে আল্লাহর আনুগত্য স্বীকার করে পৃথিবীতে চলছে আল্লাহ তালা রাত দিচ্ছেন কোন কাকের মুশ্রিক রাতকে দিন করতে পেরেছে কোন সম্ভব হয়েছে আল্লাহ ওকে হাত পা দিয়েছেন ওই হাত পাকে কেটে ফেলে দিয়েছে না আল্লাহ তোমারটা আমি নিবো না আমি আমারটাকে এখানে লাগাবো লাগিয়ে দিয়ে আমি চলবো কোন কাকের মুশ্রিককে দেখেছেন বরং আল্লাহটা দিয়েই সে চলছে আল্লাহ যদি এটাকে ছিনিয়ে নিয়ে চলে যায় তখনও আবার তার কাছেই চায় मन प्राणे चाहिए कथा अनुजी क्या पवार दीते पेड़ प्रत्येक मतलब সব আল্লাহ হয়ে থাকে তাদের অস্বীকৃতিতে হোক সে ইচ্ছা করে করে নিয়েছে স্বীকৃতি দিয়েছে অথবা তার সে জোর পূর্বকের মধ্যে আছে তার মধ্যে থাকতেই হবে কিছুই করার নেই হচ্ছে তাও জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জ্ঞানের কাছে কোনো জ্ঞানই কোনো মর্যাদা রাখেনা কোন গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কারণ সবাই এটা মুহতাজ এর মুখাপেক্ষী এই জ্ঞানটার তো সেই প্রোগ্রামে আল্লাহ তালা আমাদেরকে বসার তৌফিক গান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া তো আমরা গত সপ্তাহে আলোচনা ছিল যে বালা মুসিবত প্রতিরোধ এবং প্রতিকার করার জন্য বিভিন্ন বস্তু ব্যবহার করা বালা মুসিবত প্রতিরোধ এবং প্রতিকার করার জন্য প্রতিরোধটা হচ্ছে যেটা আগে থেকে করা হয় আর প্রতিকার হচ্ছে যেটা চলে এসেছে তারপরে করা হয় অসুখ আসার আগে থেকে প্রোটেকশন দিয়ে রাখতেছে এই জায়গায় এই জায়গায় এই জায়গা যেমন দেখেন না ঝড় আসার আগে থেকে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে রেখে দেয় ঝড়ের মোকাবেলা করে তাই না দুর্যোগ মোকাবেলা বন্যা মোকাবেলা কত কিছু করে আর দুর্যোগ মোকাবেলা বন্যা মোকাবেলার জন্য যত কিছু করে বন্যা এসে সবার আগে ওইটার ভিতরেই ঢুকে সবার আগে ওইটার ভিতরে ঢুকে তো এটা হচ্ছে প্রতিরোধ আগে থেকেই করছে আর প্রতিকার হচ্ছে যখন চলে এসেছে তারপরে করছে এটার জন্য কি কি ব্যবহার করে তাবিজ বালা সুতা তাগা ঝিনুক এই বিভিন্ন ওই যে বিভিন্ন পদার্থ যে এখন ইদানিংকালে ইনিংস বালা চলে আসতেছে দেখেছেন না পাঁচ হাজার ছয় টাকা দাম এই শিল্পের অন্তর্ভুক্ত কিন্তু এই শিল্পের অন্তর্ভুক্ত ওদের কাছে মৌলবী আছে ওদের কাছে মৌলবী আছে এই মৌলবীরা ওদের এটাকে হালাল করে দিচ্ছে ফটোয়া দিচ্ছে যেটা হালাল কিভাবে ফটোয়াচ্ছে বলছে এটা একটা ওষুধ কি কাজ করে এই ওষুধটা শরীরের মধ্যে ক্রিয়া সৃষ্টি করে কি আছে এতে এই ম্যাগনেট আছে গুলো শরীরের মধ্যে ব্যথা বেদনা সব ভালো হয়ে যায় কিছুই না এইটা যে সি তা যদি আপনারা প্রমাণ পেতে চান তাহলে এই যে পাশের দেশের টিভি চ্যানেলে চলে যান বাসায় তো আছে আশেপাশে আছে পাশের দেশের জি সিনেমা जीटीबी स्टार स्टार टीवी मैग्ना स्टार मूवी নাকি ওইখানে এটার অ্যাডভার্টাইজ দিচ্ছে এই যে ইংলিশের এই বালাপ অ্যাডগুলো কি দিচ্ছে এখানে সাত রকমের ম্যাগনেট আছে একটা বালার মধ্যে সাতটা ম্যাগনেট সাতটা গ্রহের সাথে সম্পর্ক সাতটা গ্রহের সাতটা দেবতা আছে সেই সাতটা দেবতা ওইখান থেকে এই ম্যাগনেট دیوار উপরে তাওয়াজ্জু দিচ্ছে পেশাদার ভাষায় তাওয়াজ্জু ফয়জ দিচ্ছে ফয়জ ওইখান থেকে ফয়জ দেয় সাতটা গ্রহ থেকে সাতজন দেবতা আকর্ষণ দিচ্ছে ও শরীর এখানে সে কাটতেছে তারপরে চাঁদের দেবতা ওইখান থেকে দিচ্ছে এখানে এসে ওটা হালকা ঠান্ডা হয়ে যাচ্ছে চাঁদ ঠান্ডা ঠান্ডা দিচ্ছে সূর্যের দেবতা আবার একটা কিছু করছে তারপরে তারকা একটা কিছু করছে বৃষ্টির দেবতা এখান থেকে একটা কিছু করছে তারপর শৈলের মধ্যে আসতেছে থেকে এটা এসেছে বাংলাদেশে মৌলবিরাইটার প্রচার করে যাচ্ছে মৌলবিরাইটার ব্যবসা করছে কোথায় গিয়ে ইসলাম শিখবেন শিখবেন কোথায় গিয়ে ইসলাম কার কাছে যাবেন ইসলাম শিখতে যে ইসলাম শিখাবার কথা বলে ও নিজে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে নিজেই ধ্বংস করে দিচ্ছে ইসলামকে একদম শেষ করে দিচ্ছে আমাকে এনে দেখিয়েছে যে এই দেখেন এটা এটা কথা বললাম বলছে এটা হিন্দু দেশের হিন্দুরা করে আমরা ওটা করি না আমাদের দেশে এটা নাই হিন্দুরা এটা করে জিনিস ওইটাই ওইখান থেকে আসলো আর এখানে এসে তা হিদ হয়ে গেল আর ওইখানে এই সব কিছু ব্যবহার করা হচ্ছে আপনার বাত দাতা ভালো করে দেয় তাহলে কোম্পানি বন্ধ করে দিতে হবে তো ওরা যে বাতের ওষুধ বিক্রি করতেছে বন্ধ করে দেওয়া উচিত কালো একটা ওই যে তেলের ড্রামের মুখের মধ্যে যেটা থাকে কালো কালো ওইটা দিয়ে বাতের ব্যথা ভালো হয়ে যায় ওইটা দিয়ে বাতের ব্যথা যদি ভালো হয়ে যায় তাহলে ওষুধ কোম্পানি গুলো কোম্পানি যুবককে বুঝাই দিচ্ছে আমার শরীর বাতের ব্যথা আছে এগুলো চলবে না এসব হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত তাহলে আমাদের এই বিষয়টা পরিষ্কার না গত সপ্তাহ আলোচনায় যে এগুলো কিছুই ব্যবহার করা যাবে না এবং এইটা ফ্যাশন হিসাবেও ব্যবহার করা যাবে না আপনি বলবেন যে না আমি এটা রোগ বেলার জন্য ব্যবহার করছি না আমি এইটা প্রতিকার করার জন্য দেখেন না প্যান কেটে বের করে দিয়ে বলছে এটা ফ্যাশন প্যান্ট কাটা বাছা বের হয়ে আছে ফ্যাশন ছেলেমেয়েরা এখন প্যান্ট নামাতে নামাতে এই পর্যন্ত নিয়ে চলে আসে ওর নিতম্ব পুরোটা দেখা যাচ্ছে ফ্যাশন কি করবেন ওর কাপড় পরার দরকারটা কি ও কে বললো এই কাপড় পড়তে আর দেখতে হবে আল্লাহ ভালো জানে রাস্তা বেরিয়ে দেখে ছেলেমেয়েরা টানতেছে নিচের দিকে টানে খালি একি জিনিস ও কি চায় আসলে তো এইগুলো ফ্যাশন করার জন্য ব্যবহার করা যাবে প্রশ্ন চলে আসতে পারে ঘড়ি ফ্যাশন এইটা কেউ বলে না যদিও ফ্যাশন হিসাবে টেলিভিশনে দেখানো হয় এমনটা এমনটা ঘড়ি ফ্যাশন না ঘড়ি একটা প্রয়োজনীয় বিষয় আমি এটা দিয়ে নামাজের ওাক্ত দেখি নামাজের ওয়াক্ত দেখি ঘির কথা কোরআনে আসেনি কিন্তু রক্তের কথা দেখবেন আপনার কাছে তো এখন ওই ইয়ের জ্ঞান নেই কি বলে ওই ওটা কি বলে হ্যাঁ যেটা আগের যুগের লোকেরা তারকা দেখে দেখে করতো চাঁদ দেখে দেখে করতে সূর্য দেখে দেখে করতো এই জ্ঞানটা আমাদের কাছে এখন নেই আল্লাহ বলছেন মানুষ পথ প্রদর্শন করে মানুষ পথ চলাচলের পথ দেখতে পায় এটা তো আমাদের কাছে নেই আমরা তারকা দেখে একটা সময় আগের মানুষগুলো হাদিসেও পাওয়া যায় যে তারা তারা তারকা দেখে বিভিন্ন দেশের গতিপথ নির্ধারণ করতো এইভাবে এইভাবে এখন শুধুমাত্র পাইলটরা করে থাকে আর পানি জাহাজের লোকজনরা করে থাকে লঞ্চে সফর করেছেন দেখেছেন লঞ্চের বিষয়গুলো এরকম ওরা রাতে বেলায় ওদের গতিপথ নির্ধারণ করে তারকা দেখে দেখে এইভাবে এইভাবে এইভাবে সাইড দিয়ে সাইড দিয়ে যায় ওরাই মাত্র করে এছাড়া কেউ করে না অথচ এক এটা একটা বিদ্যা ছিল সেই বিদ্যাটাকে আল্লাহর ফজল আল্লাহর করম যা আল্লাহ সোহান ও তালা মানুষের মাথার ভিতরে বিবেক দিয়েছেন এখন টাইমের সাথে টাইম মিলিয়ে আমাকে একটা রেডিমেড দিয়ে দিয়েছে এটা আমাদের প্রয়োজন সালাদ আদায় করতে হবে এটা ফ্যাশন না এটা প্রয়োজন আমার নির্দিষ্ট নির্ধারিত সময় সালাদ আদায় করা সময়ে খাওয়া ইফতার করা হ্যাঁ তারপরে আমাদের ক্ষেত্রে দান করেন এগুলো ফ্যাশন হিসাবেও ব্যবহার করা যাবে না ফ্যাশনও বন্ধ ওগুলো ফ্যাশন দিয়েও চলবে না আর যেগুলো ফ্যাশন ওগুলো দিয়ে পরে দেখেন না ক্যাঙ্গালুর মতো চেহারাগুলো দেখা যায় ওকে দিয়ে যদি ওই বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা না করিয়ে বিশ্বের মর সুন্দর প্রতিযোগিতা করান হতো তাহলে দেখাই যেত যে এরা সবাই পাশ করতো একটা ব্যবহার করার কারণে সমস্যা আরো বেড়ে যাচ্ছে যেহেতু বলেছেন সমস্যা বাড়বে আসলেও বাড়বে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঝড় ফুক সম্পর্কে আর তাবিজ কবজের কিছু বিষয় সম্পর্কে কালকে ছিল গত সপ্তাহে ছিল আমাদের তাবিজ কবচ তাগা বালা সুতা কোডি এই সেই বিষয়ের বিষয় বস্তু ওর সাথে ঝাড়ফুক আমরা ঝাড়ফুকের বিষয় এবং এইগুলোকে যদি কেউ বর্জন করে তাহলে তার ফজিলোক বর্জন করার ফজিলক এই কয়েকটা বিষয় আজকে আলোচনা রকম একটা হচ্ছে হালাল একটা হারাম যেটা হালাল সেটা অবশ্যই বৈধ সেটা চাইলে মানুষ করতে পারে অবশ্যই বৈধ চাইলে করতে পারে আর যেটা হারাম সেটা अच्छा दिखे जेटा हाल से वैधार मध्य कल्याण आज কারণ প্রত্যেক হালালের মধ্যে কি আছে কল্যাণ আছে যেটা হালাল সেটা বৈধ তার মধ্যে সুতা এই সমস্ত ক্ষেত্রে এই হারামগুলা হচ্ছে শিরকের পর্যায়ে ইমান বিনষ্ট হয়ে যাবে ও দুনিয়া থেকে নিরাপত্তাহীন হয়ে পড়বে দুনিয়াতে ও লাঞ্ছিত অবস্থায় জীবনযাপন করবে आखड़ाते कठिन आजबे मुखोमुखी पड़े कठिन आजब मुखोमुखी पड़े এবং সেটা নির্ধারিত পথে হতে হবে প্রত্যেকটা হালালের জন্য আল্লাহ সতার এরকম একটা গন্ডি দিয়ে দিয়েছেন সীমানা যেটাকে হদুদুল্লাহ বলা হয় সীমানা চিহ্ন সমন্বয় অথবা তিনটা জিনিস দ্বারা হালালটা নির্ধারিত হবে এই ঝাড়ফুকের ক্ষেত্রে তিন ভাবে ঝাড়ফুক করা হচ্ছে হালাল নোট করেন তিন ভাবে ঝাড়ফুক করা হচ্ছে হালাল तीन झाड़ा कुरान दिए तबिज कर झाड़फुक द्वित नम्बर रसुलर विशुद्ध हादिस हादी जो गो झाड़ा विशुद्ध हादीसुक झाड़फूकीफ दिए ना कि कुरान शरीफ दिए অথবা কোরআনুল করিমের যে কোনো আয়াত দিয়ে ঝাড়ফুক করা আর হাদিস দিয়ে অথবা রসলামের শিখানো দোয়া দিয়ে ঝাড়ফুক করা শিখানোর দোয়া এবং এগুলো বর্তা म शिखाना दिए झाड़फूक अपना आयात मुखस्त नहीं आसेंगे अथवा रसलमेर हदिखान दुख दिए आसा আপনি উত্তম কথাবার্তা দিয়ে ঝাড় করতে পারেন যেটাকে কালী মাতুর তাইয়ে বলা হয় উত্তম কথাবার্তা দিয়ে উত্তম কথাবার্তাটা হচ্ছে যে আল্লাহ তোমাকে এই জ্বর থেকে মুক্তি দান করেন আল্লাহটাকে ভালো করে দেন আল্লাহ তোমার কল্যাণ করেন এই বলে ফু দিচ্ছেন উত্তম কথাবার্তা তিন প্রকার হয়েছে লেখা এই তিন প্রকারের এই তিন প্রকার ঝাড়ফুক হচ্ছে বৈধ झाड़फुक जिज्ञेस कर झाड़फुक करतेब्न महिला आसलैन पेटे बैठा ना क्या झाड़फूक करतेबीन झाड़फुक करोल्ला তুমি তাকে চিকিৎসা করো আল্লাহর কিতাব দিয়ে আল্লাহর কিতাব দিয়ে আল্লাহর কোনটা আল্লাহর তাকে ঝাড়ফুক করো তাকে ঝাড়ফুক করো আল্লাহর কিতাব দিয়ে আরও হাসান তারপর ছোট ছোট বাচ্চা সাহেবদেরকে নিজে ঝাড়ফুক করতেন তোমাকে আমি আল্লাহর নামে ঝাড়ফুক করছি অমিন শারীরিক হাস ইন প্রত্যেক খারাপ আত্মা থেকে এবং প্রত্যেক হিংসুকে হিংসাত্মক চোখ থেকে আল্লাহর হেফাজতের জন্য আমি তোমাকে ঝাড়ফুঁক করছি এগুলো হচ্ছে ফু দিতেন আর তিন নম্বর হচ্ছে কালী উত্তম কথা যার মধ্যে কোনো ধরনের শিরিক নেই কোন নেই আল্লাহ আপনাকে ভালো করেন আল্লাহ আপনার ভালো এই কতেন সে এই তিন করাটা হচ্ছে কি বৈধ এবং আড়াল এর বাইরে যেগুলো আছে সেইগুলো বৈধ নয় আড়াল না সেগুলো হচ্ছে এবং हारामी झाड़फुकता दिए झाड़फूक जार मध्य सरकी कथा बारा रही है तंत्र मंत्र पाठ कर সূর্য দেবতাকে ডাকছে চন্দ্র দেবতাকে ডাকছে তারপরে দিনে সকালের দেবতাকে ডাকছে রাতের দেবতাকে ডাকছে এখানে আমাদের যে ন মুসলিম ভাই আছে ওর সাথে কথা হচ্ছিল ও এগুলো সব জানতো ওদের মূল খেলাধুলাই ছিল এগুলো মূল খেলাধুলাই ছিল এগুলো তাই না দেবতাকে ডেকে ডেকে তাদের নাম নিয়ে ঝাড়ফুক করা তাদের নামে মানুষকে চিকিৎসা করানো দেবতাকে ডাকে সির কি কথাবার্তা সাথে আল্লাহ কেউ ডাকে আল্লাহ কেউ ডাকে সাথে দেবতা কেউ ডাকে আপনারা জানেন না প্রত্যেক ওঝা ও যদি সত্যবাদী হয়ে থাকে ওকে জিজ্ঞেস করবেন সত্যবাদী যদি হয়ে থাকে ও অনেক তন্ত্র মন্ত্র এটা সেটা পাঠ করবে এই দেবতা সেই দেবতাকে ডাকে ডেকে ডেকে ডেকে ডেকে শেষ পর্যন্ত লাস্টে ফুটা দেওয়া হচ্ছে সুরা বিষ ন যদি ইমানের সাথে কেউ ফু দেয় সুরা ফাতে ইমানের সাথে আমল আছে বললেন জি রসুল্লাহ আমি অমুক জায়গায় গিয়ে ঝাড়ফুক করেছি এবং টাকা নিয়েছে আমার জন্য কি হয়েছে বলছে হ্যাঁ ঠিক আছে চলে आपना खुल लो का दिये जाते रान ना है तो रुकी भले ओझा कथा रूपगंजे रास्ता नरसिंदी ओझा एक सम्रदाय रास्त हो নাম বাড়ি মুসলিম এরা এক সময় ছিল বাংলাদেশের প্রকৃত মুসলিম এই যে আমাদের কোরআন অনুযায়ী জীবনযাপন করতো জীবনযাপনের একটা পর্যায়ে এদেরকে বিভিন্ন এলাকা থেকে ধাওয়া করা হতো তারপর এরা এই জীবন জীবনযাপন করা শুরু করলো জীবন জীবনযাপন করতে করতে আজকে এই কালকে ওই জায়গায় এইভাবে যেতে যেতে একটা পর্যায়ে এরা সহায় সম্বলহীন হয়ে পড়ল এবং জ্ঞান থেকে দূরে সরে যাওয়া শুরু করলো আজকে এখানে কালকে ওখানে বাচ্চাদের পড়াবে কোথায় নিজেদের মধ্যে জ্ঞান নেই এই নেই সেই নেই আস্তে আস্তে এরা মিলে যেতে যেতে কেউ কেউ হিন্দু ধর্মের দিকে চলে গিয়েছে কেউ নাস্তিকতার দিকে চলে গিয়েছে কেউ কুপুর করছে আর কিছু সংখ্যক মানুষ আছে দাড়িটাড়ি আছে মাঝে মাঝে আমাজ কালাম পড়ে এই আর নামদারি মুসলিম আছে এরা তো এক সময় ইসলামিক ফাউন্ডেশন থেকে এদের ইতিহাসের উপর মোটা একটা বই লিখেছে অধ্যাপক আবদুল গফুর সাহেব না কে যেন এদের ইতিহাস তুলে ধরেছে যে এরা সময় কোনো অন্য কোন মাঝার তাজার মানত না এরা সরাসরি কোরআন হাতিস মানত কোরআস মেনে চলতো কিন্তু আজকে এদের কাছে কোনো দায়ী যায় না তা আমি একসময় বছর দে আগে ওই পথ দিয়ে ভৈরব যাওয়ার পথে মোটরসাইকেল থামিয়ে ওদের সাথে ওখানে কথা বললাম ইতিহাস পড়ার পরে পড়ার পরে একজন একজন বৃদ্ধ লোক যিনি ওখানকার লিডার তার সাথে কথাবার্তা বললাম কাঁদলো কেঁদে বললো যে বাবা আজকে আমাদের কাছে কেউ আসে না কোনো আলিমুলামাও আসে না সেভাবে স্থান দেয় না বলে এরা বাদ দেয় এরা এটা ওইটা সেটা আমরা আজকে ইসলাম থেকে দূরে চলে গিয়েছি বলছে যে আমি আমার জীবনে প্রথম ব্যক্তি পেলাম যে আপনি এসে আমাদের সাথে ইসলাম নিয়ে বলতেছেন যাওয়া দরকার এদের কাছে যাওয়া দরকার এরা এক সময় প্রকৃত ইসলাম ইসলাম থেকে দূরে চলে গিয়েছে কথাবার্তা বলে সুরা ফাতে করে ফুঁদে বিষ্ঠা নেমে যায় যারা শিরিক করে তারাও বুঝে যে সুরা একটা মর্যাদা আছে কিন্তু মৌলবি বুঝে না যে সুরাফাতের একটা মর্যাদা আছে লোটকে দিয়ে দিয়ে দেয় যে রানের চিপাই লাগিয়ে রাখো তো সির কথাবার্তা দিয়ে ঝাড়ফুক চলবে না আপনি খাজা বাবার নামে ঝাড়ফুক করছেন খাজা বাবা তোমার কাছে নামে রসুলের নামে নালিশ দিলাম তুমি ভালো করে দাও আল্লাহ রসুলের নামে নালিশ কাছে খাজার কাছে খাজার কাছে আল্লাহ নামে বিচার দেয় বিচার দেয় আল্লাহ রসুলের নামে বিচার তো যত ধরনের সিরকি কথাবার্তা আছে যার মধ্যে যত ধরনের তন্ত্র মন্ত্র আছে যার মধ্যে সিরকি কথাবার্তা আছে এগুলো সব হারাম সব হারাম আল্লাহ আসলামকে জিজ্ঞেস করা হয়েছিল ফুক করতাম জাহেলি যুগে শির্কের যুগে মুসিদ যখন ছিলাম তখন এই কাজটা করতাম বিভিন্ন তন্ত্র মন্ত্র পড়ে আমরা এগুলো করতামস্লাম বলছেন যে সেগুলো আমার সামনে পেশ করো বলো আমাকে শোনাও যে তুমি কি করতে তখন তিনি শোনালেন শোনানোর পরে আল্লাহ রসুল একটা মূলনীতি দিয়ে দিলেন যেমন আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এমন বৈধ কথা দিয়েও ঝাড়ফুঁক করা যাবে না এমন বৈধ কথা দিয়েও ঝাড়ফুক করা যাবে না যেই বৈধ কথাগুলোর অর্থ মানুষ জানে না মানুষ জানে না হিন্দুদের পুথি অনেক পুথি আছে যেগুলো কথাগুলোর সাথে কোনো বই তো কিন্তু জানে না এর অর্থ কি বোধগম্য নয় এমন করা এর অর্থ নেই অর্থহীন কথাবার্তা অর্থহীন কথাবার্তা দিয়ে ঝাড়ফুক করা যাবে না যেগুলো মানুষ বোঝে না এই কথাবার্তা দিয়ে ঝাড়ফুক করা যাবে না তাহলে ঝাড়ফুকের বিষয়ে আমরা কয়টা নীতিমালা বললাম পাঁচটা বৈধটা তিনটা আর অবৈধটা হচ্ছে দুইটা যে বা যে বা যে ব্যক্তি কিছু আপনার কাছে না বারো লাখ বারো লক্ষ মন্ত্র পড়ে পাঁচ মিনিটে এটা কি সম্ভব পাঁচ মিনিটে বারো লক্ষ মন্ত্র পড়ে একটু বিশাল বুজুর্গ অনেক বড় বুজুর্গ পাঁচ মিনিটে বারো লক্ষ 1,000 1,000 1 अन्य प আর এটা হচ্ছে সবচেয়ে বড় প্রজুল্গ আর ওই তালিম করার পরে সবাই আবার বলে আল্লাহ যেন ওনাদের মতো করে আমাদেরকে নামাজ দান করেন সবাই বলেন আমিন বলে নামাজ না যদি হুকুম করা হয় নামাজ পড়বে না শয়তানো আল্লাহকে ভয় করে আল্লাহ ভয় আছে ওর ভিতরে এক রাতে মাত্র তিন চার ঘন্টায় সে এক হাজার টাকার নামাজ পড়ে তিন চার ঘন্টায় কি করে সম্ভব পারলামি যত সব এমন কথাবার্তা যার কোন অর্থ নেই অর্থ কঠিন কথাবার্তা যে ঝাড়ফুক করা যাবে না আসলে ঝাড়ফুঁকের ইতিহাস এই ঝাড়ফুকটা প্রাচীন কাল থেকে চলে আসতেছে অনেক আগে থেকে এবং মসজিদদের এটা একটা সংস্কৃতি ছিল মসজিদদের এটা একটা সংস্কৃতি যেই গোষ্ঠী এই বিষয়ে বেশি পারদর্শী থাকবে সেই গোষ্ঠী সেই এলাকায় তত বেশি মর্যাদা পেত এই যে ঝাড়ফুক মানে সিরকি ঝাড়ফুক ঝাড়ফুঁক করে না তাই না যে বুধ হিসাবে তারা স্বীকৃতি পেত সেই সমাজের মাহবুধ তারা এবাদত দিত কারণ কথা নেই বার্তা একটা লোককে এইভাবে ইশারা করছে লোকটা মারা যাচ্ছে দুই দেওয়া লাগে না এমনি সারা করে মরে যায় পিস বিনার লাগে না তারপরে কারো দিকে এইভাবে দৃষ্টি দিচ্ছে ওর কাহিনী বলে যাচ্ছে আমাদের একজন আছে কবুতর পীর কবুতর পীড় কবুতর পীরের কাহিনী হচ্ছে ও যার দিকে এইভাবে তাকাবে তাকে একটা হাসি দিবে যদি ওকে কেউ হাসতে দেখে তাহলে বুঝে নেয় যে এই ক্ষতি আছে ও যদি ওকে নিয়ে বিভিন্ন লোকজন যারা শত্রুতা করে মানুষকে এসে করে 10 নম্বরে বেয়ারি সে লোকটা বেয়ারি তো কবুতর পুরো কবুতর নিয়ে খেলাধুলা করে কবুতর গুলো একটা ওই যে ইয়ে মোটা মোটা বো দেখা যায় একটা আল্লাহ ভালো জান কবুতর কবুতর নিয়ে ঘুরে ও যদি কাউকে গিয়ে বলে যে তোমার ব্যবসা কেমন চলছে ভালো চলছে ভালো চলছে না আচ্ছা আচ্ছা ব্যাস ও যদি খালি হাসি দিয়ে চলে গেল পরের দিন থেকে ওখানে ব্যবসা বাণিজ্য শেষ এটা ওর মরিদদের বিশ্বাস ও যদি কাউকে বলে যে ও তার দিকে তাকে যদি না কষ্ট এটা পরের পরদিন থেকে ও ভালো সুস্থ হয়ে যাবে দোকানে না খুব কষ্টে আছে আচ্ছা পরদিন থেকে ব্যবসা বাণিজ্য ভালো হয়ে যাবে চেহারা দেখে সব কিছু বলে দিবে এই দিবে সে দিবে সে উল্টা সব উল্টা এই সমস্ত মানুষদের কাছে গিয়ে মানুষটা ইবাদত করে পূজা করে ওকে গিয়ে দেখবেন ও সেচ নিচ্ছে মানুষের আছে ও ধ্যানটা করে হচ্ছে ও শুধুমাত্র একটা সাদা লুঙ্গি পরা এতটুকু এই নাবিটা বের হয়েছে ওই যুবকদের মতো প্যান্ট আনে ওই রকম নাবিটা সব বেরোয়াছে শুয়ে পড়ে তারপরে এবার থাপ্পড় মারতে থাকে আর বিভিন্ন কথাবার্তা বলতে থাকে এরপরে ওখান থেকে উঠে চোখ বন্ধ করা ব্যাস এই ধ্যানের মধ্যে পড়ে কিছু বলে এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে এটা হবে ওইটা হবে সেটা হবে এই বলে প্রথমবার যাবে তাকে মাথা করে ওকে দেখতে চান তার কাছে গিয়ে দেখেন রাজনীতিবিদরা বসে আছে ঢাকা শহর রাজনীতিবিদরা যারা আমাদের নেতা তারা গিয়ে বসে আছে দেখেন ক্ষমতার জন্য এটার জন্য সেটার জন্য অবস্থা যুগে সেই অবস্থা মসজিদদের অবস্থা ওদের সংস্কৃতি যাদের কাছে এই ক্ষমতা থাকতো জাদুবিদ্যা যাদের কাছে থাকতো তারা থাকতো সেই এলাকার জাদুবিদ্যা যাদের কাছে থাকতো থাকতো তারা সেই এলাকার মাবুদের মতো তাদের থেকে এবাদত বন্দীগিত তাদেরকে মানুষ সমীহ করে চলত আর তারা জাদুগুলো করতো বেশিরভাগ ক্ষেত্রে কয়েকটা কয়েকটা মাত্র ক্ষেত্রে তারা জাদু করতো একটা করতে হচ্ছে ভালোবাসার জন্য জাদু মনের টানে না বিজ্ঞাপন আসতেছে আপনার সমাধান কি এই এই চ্যালেঞ্জ করে সমাধান দিচ্ছি আপনার সমস্যাগুলি যদি এগুলো হয়ে থাকে তাহলে অতি সত্তর যোগাযোগ করেন প্রেম ভালোবাসায় বাধা अपना डाके सारा दिखना स्वामी स्त्री मक्कार मुस्कर क्षेत्र तरह संस्कृति छोड़े तानु ভালোবাসার জন্য যাদুকোনা করতো তাদেরকে ঝাড়ফুঁক করতো আর দ্বিতীয়টা ছিল তাদের কাছে বিচ্ছেদের কাজ। কাজে বিচ্ছেদ স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটাতে চান চান, পরিবারকে ছিন্ন ভিন্ন করে দিতে চান ওদের কাছে যাবেন ওরা এটা করে দিবেন এটা ছিল তাদের কাজ তিন নম্বর যেটা ছিল সেটা হচ্ছে যে কারো প্রতি বদ নজর দেওয়া ব্যবসা বাণিজ্য সেটা ক্ষতি করে দেওয়া এগুলো ছিল তাদের কাজ তারা অন্তর্ভুক্ত হতো আর আজকেও দেখা যাচ্ছে ঠিক একই অবস্থা যারা কোরআন হাদিস দিয়েও ঝাড়ফুঁক করে তাদের কাছে যারা ঝাড়ফুক নিতে আসে তারা আসে খুব দুর্বল হয়ে যে হুজুর দেন না কি অবস্থা আর মানুষের কাছে রোডে যায় অনুকুজুরের থেকে লোক এসছে আজকে সকালে সিলেট থেকে একজন এসছে পানি ভোড়া নিবে যেই দিছে যেই নাম্বার দিকে আমাদের ভাইদের মধ্যে কেউ একজন নাম্বার দিছে সিলেট থেকে আসছে পানি আর তেল নিয়ে আমার থেকে পড়ে নিয়ে যাবে কারণ শুনছে যে খুব আকর্ষণ আছে এর ভিতরে আছে কি আছে আল্লাহ ভালো জানে ওই ভালো জানেন অমুকের কাছে যেতে হবে আপনার পাশেই একজন কোরআনার আলেম আছে অথবা আপনি নিজে আপনারটা আপনার প্রতি তেমন একটা আস্থা নেই নিয়ে যেতে হবে তার কাছে এইগুলো দিয়ে আবার পূজা শুরু হচ্ছে আবার কিছু আলেম আলামা এই কিছুদিন আগে বারো নম্বরে বাইতুসালাম একটা মসজিদ আছে মসজিদের মোহাজিন সাহেব তার কথা শুনলাম যে উনি বিকেলবেলা ঝাড়ফুঁক করেন তো ঝাড়ফুঁক করেন তো একটা বাজে কথা শুনলাম তার ব্যাপারে যে ঝাড়ফুক করে মহিলাদেরকে ঝাড়ফুঁক করে সে এখন বাজে কথা হচ্ছে যে উনি মহিলাদেরকে একটু একটু অশালীনভাবে ঝাড়ফুঁক করে এটা দেখার জন্য আসলে কি তাই গেলাম যাওয়ার পরে দেখলাম যে সেই লোক ঝাড়ফুঁক করছে যে সমস্ত মহিলারা এই বাচ্চাদেরকে দুধ পান করায় দুধের সমস্যা হচ্ছে বাচ্চা দুধ পাচ্ছে না বাচ্চার কষ্ট হচ্ছে সেই মহিলাদের এইভাবে ট্রেনে ধরছে মসজিদে সাহেব কেমন কথা এগুলো আজে বাজে সিন বৈধ এটা দিয়েও যদি ঝাড়ফুক আরাম হাদিস দিয়ে যদি রসুল সেখানে এবার ঝাড়ফুক করতো আরাম নিষিদ্ধ কেন করবো এটা এই ইতিহাস সেখান থেকে এই জন্য রসুলের কাছে আমি জাহিলি যুগে ঝাড়ফুক করতাম আমার এটা কি করা যাবে রসদাম আমার কাছে পেশ করো শোনাও আমাকে শোনাও আমাকে দেখে এটা কি রসুল তিনি বর্ণনা করলেন বর্ণনা করার পর দিয়ে দিলেন झाड़फूको झाड़फुक रसुलिखानुआस दिए अथवा उत्तम कथबार्ता दिए शीर की कथबार्ता दिए झाड़फूक চলবে না চলে হিন্দুদের কাছে মুসলিমরা যায় তদমির আনতে আর এখন তো হিন্দু পীরের কাছে মুসলিমরা মুড়ি ধরছে তা জানেন আপনারা হিন্দু পীরের কাছে মুসলিমরা মুি হচ্ছে আপনি শুধু বেনাপোড়টা ক্রস করেন চব্বিশ পরগনায় গিয়ে দেখেন ওইখানে আমি নিজে গিয়ে দেখেছি না দেখে বলছি না এগুলো হিন্দু পীরের কাছে মুড়ি ধরছে বাঙালিরা মুসলিমরা ওরা যেমন হিন্দুরা যেমন মুসলিমদের কাছে আসছে এই যে গত সপ্তাহে আমাদের কাছে বাড়ি আসছিল ও মানিকগঞ্জের কাছে গিয়ে দেখেছে মানিকগঞ্জে পীরের কাছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই আছে এবং সে বলছে যে রবীন্দ্রনাথ অবশ্যই জান্নাতে যাবে তারপরে ইন্ডিয়া কতগুলো তারপরে বৌদ্ধদের কথা বলছে এরাও সবাই জান্নাতে যাবে কেউ জান্নে যাবে না আর ওর কাছে যারা মুড়ি হচ্ছে বলছে এরা তো প্রথম ধাপে চলে যাবে জাননাতে হিন্দুরা তো যাবেই জান্নাতে আর ওর কাছে যে হিন্দু মুড়িদ হচ্ছে এরা হচ্ছে ফার্স্টে ঝাড়ফুক আনা যাবে না আর যেগুলো বোধগম্য নয় সেই সমস্ত কথাবার্তা দিয়ে ঝাড়ফুক করা যাবে না আল্লাহ রসুল্লাহ दिस पढ़ी मालार अवस्थान पढ़े कबा सूता मालार अवस्था नेता हमारे माला दल कराराला दल थ बढ़ो जा माला तरह तुझे गुरु माला माला हाँ कत माला मालार अवस्था टाइम मक्का मुस्रिकास मुश्रिका चतुष्पाल माला जाकेदा बोलाद शब्दीदी तकलिद करें किलदा तिलदा हमारे গরু ছাগল ভেড়া দুম্বা এগুলোর গলায় যে রশিটা পরানো হয় ওকে বেঁধে রাখার জন্য নয় আলাদা একটা মালাও পড়ানো হয় এখন মালা মালা অথবা গরুর গলা দেখবেন গ্রামগুলোতে যদি গেলে যে সমস্ত গোয়ালরা আছে গোয়ালদের ওই যারা গরু নিয়মিত পালে তাদের গোয়ালের মধ্যে দেখবেন এই ছোট ছোট মাটি রিং এর মধ্যে পাওয়া যাচ্ছে গরুর গলার মধ্যে ঝুলানো আছে রসির মধ্যে একটা মাটি কেমন যেন একটা লাগে ঢাকনা ঢাকনা ঘটি ঘনটি একটা রশির মধ্যে আর ঘণ্টি এইগুলো অতি যুগের মস্রিকরা ব্যবহার করতো যাতে করে এই গরুটার উপরে কারো বদ নজর না আসে ওই কবুতর বাবার নজর যেন না লাগে ওর নজর না লাগে নজর না লাগার জন্য এইগুলো ব্যবহার করত আমাদের দেশে এগুলো ব্যবহার খুব বেশি আছে এবং গরু গোয়াল থেকে যে গরুটা বিক্রি করে দেয় বিক্রি করে দেওয়া গরুর লেস থেকে পশম ছিঁড়ে নেয় ছিঁড়ে নিয়ে ওই পশম দিয়ে একটা মালার মধ্যে বেঁধে রাখে বেঁধে ওইটা ওই গোয়ালের মধ্যে রেখে দেয় পরবর্তীতে যে গরুটা আসে ওই গরুটার গলায় ওই পশমটাকে এনে লাগিয়ে দেয় সাতক্ষীরা অঞ্চলে গেলে দেখলেন সাতক্ষীরা আমি গরু কিনতে গেছিলাম ওইখানে গিয়ে দেখলাম গোয়াল থেকে গরু কিনেছি থেকে জিজ্ঞেস করলাম রেখে দিচ্ছি পরবর্তীতে যে গরুটা আসবে ওর গলায় আমরা এটা বেঁধে দিব বেঁধে দেওয়ার পরে এইটার যে বরকত আসছে পরের আরো বেশি বরকত আসবে সাতক্ষীর অঞ্চলে আমার নিজের দেখা আমি নিজে গরু কিনতে গেছিলাম সেখানে এই দেখলাম এই মালা ব্যবহার করা ঘনটি ব্যবহার করা পশু পাখির গলার মধ্যে তারপরে ওই যে জালের সুতা গরু গড়ায় দেখবেন যে জালে সুতা যে জালের কাঠি এগুলো গরুর গলার মধ্যে লাগিয়ে দেয় এটা হচ্ছে একদম শীত যে কোনো পশু পাখির গলা এগুলো লাগিয়ে দেওয়া সিরকি কাজ মানুষের গলা তাহলে কি অবস্থা হবে তাহলে আপনার সন্তানের গলা যে সুতার মধ্যে ওই যে মাছের জালের কাঠি লাগিয়ে দিয়েছেন प्रतनिधि दल के एक, एक पाठ दिल যে কোন উটের গলায় উঠ গরু দুম্বা সব একই অর্থে পড়বে বাহির যদি দেখো যে দড়ির কোন মালা আছে একটা আছে বেঁধে রাখার জন্য বেঁধে রাখারটা না দড়ির কোন মালা আছে যে নাকেটে তোমরা কর্তন করে একদম ফিরে চলে আসবে তাহলে চলে যেতে হবে আমাদের সবাইকে যতগুলো মালা আছে আজকে থেকে কাটতে হবে সব একই অবস্থা সে অবস্থা কেটে ফেলতে হবে কে কে পারবো আমরা অন্যেরটা না পারি নিজেদেরটা পারবো না কেউ হাঁটিলো না নিজেদেরটা পারবো না তো করতে হবে আর ওইখানে আমরা ইনশাল লাগিয়ে যদি আল্লাহ আমাদের নাজমুল ভাইদেরকে কোনদিন ক্ষমতা দেয় আমাদের ভাইদেরকে যদি কোনদিন ক্ষমতা দেয় আমরা ওখানে রাউন্ড লাগিয়ে কোনো মালা এখানে ঢুকতে তাই না তো ইসলামের জন্য কাজগুলো আল্লাহ রসুন করিয়েছেন আমাদেরকে করতে হবে না আপনাদের প্রশ্নের উত্তর গুলো চলে আসবে আলোচনার মধ্যেই চলে আসবে এখানে আদি সেই উল্লেখ আছে বাড়ি ঋণ যতগুলো চতুষ্প জন্তু আছে যেগুলো মানুষ খায় যেগুলো মানুষের আশপাশে বসবাস করে গরু ছাগল ভেড়া দুম্বা বিলাই এইগুলো এদের গলায় যে কোনো ধরনের মালা দেখো ওগুলোকে এগুলো যেখানে থাকে এখানে নজর লাগে না বদনজর কাজে লাগে না এই লাগে না সেই লাগে না এই বিশ্বাস ছিল এই বিশ্বাসগুলোকে ধ্বংস করার জন্য রসাদ ইসলাম প্রতিনিধি দলকে পাঠালেন যেগুলোকে কেটে ফেলে দিয়ে চলে আসো অর্থাৎ নিজের ঘরে যেটা আছে সেটা আমাদেরকে করতেই হবে কাগজের মালা কেন দিলি গোলাপ ফুলের মালা দে গরুকে কেউ গোলাপ ফুলের মালা পরায় কাগজের দশ টাকা দামের মালা পরায় তাও পেশা টেশা একটু বলে শেষ গোলাপ ফুলের মালা ভালোবাসা থাকলে বড় মেয়ার বড় গরু বড় মালা बड़ोम कर गोला फुल गुरु बड़ माल परकारा शीरक निश्चय झाड़फुक झाड़फुक निश्चय झाड़फुकता এবং ভালোবাসা তৈরি করার জন্য যে তদবির করা হয় সব শীত এখানে বৈধ সেটা করা যেতে পারে সেটার মধ্যে বরফত আছে সেখানে দোয়া কোরআনের একটা বরফত আছে সেটা করা যাবে কিন্তু সিরকি কথাবার্তা দিয়ে ঝাড়ফুঁক করা যাবে না যে সমস্ত কথাবার্তা বোঝা যায় না তা দিয়ে করা যাবে जुड़िए दी कत भरे की आलहदीस मानुष्ट <laughs> <रचाल हादिस? laughs> <laughs> আলাদা আলাদা মনে কত কষ্ট না পেলে আত্মহত্যা করবে ঝুলাবে আরেকজন হবে এটা আর এটা যদি আলাদা হয়ে যায় তাহলে মসজিদ ভাঙার মতো পা হয়ে যাবে মসজিদ ভাঙাটাও তাও সবের কাজ কিন্তু এটা করাটা হচ্ছে খুব খারাপ কাজ অতএব লাগিয়ে দেন না একটু জোড়া কত ভালো কাজ করতেছেন পালিয়ে পালিয়ে আপনার বন্ধু আর একটা মেয়ে আর লোকে মেয়েকে ভাগিয়ে নিয়ে আপনি উপকার করতে গিয়ে তিন দিনের জন্য আপনার রুমটা দিলেন কাজের কাছে গিয়ে আপনি গেলেন আরেকজনকে নিয়ে গেলেন আমার ভাই বিয়ে দিলেন হারাম কাজ করেছেন হারাম কাজ করেছেন ভাই বলছে জাল এটা সহ বাংলাদেশে এটা সহ যারা প্রেম করে তাদের কাছে এটা সহয়াদিস আপনার কাছে জালাদিস অবশ্যই ঠিক আছে ওদের তো এই ভালোবাসা সৃষ্টির জন্য যত কিছু করা হয় যে ব্যক্তি কোনো কিছু লটকাবে তাকে তার হাতে সপোর্ট করে দেওয়া হবে যেটাই লটকান আপনি আপনার ঘরে আয়তন কুর্সি লটকে রেখেছেন বিশাল করে হবে। নিষিদ্ধ আয়াতি ঘরের ভিতরে আপনি তাকে শফিস হিসাবে ব্যবহার করবেন এই জন্য অবতীর্ণ হয়েছিল লাগিয়ে রাখবেন এই জন্য এসেছে কোরআন বলেন এই জন্য এসেছে কোরআন আয়াতুল কুস্তি লাগিয়ে রেখে দেয় আয়াতুল থেকে যদি কিছু গ্রহণ করতে হয় আয়তুল কুস্তি পড়ে সেখানে অর্থ বুঝে সেখান থেকে শিক্ষা নিয়ে সেখান থেকে কিছু গ্রহণ করেন শিক্ষা নিয়ে সেখান থেকে কিছু গ্রহণ করেন টানিয়েছেন আপনার শোভাবর্জন যেখানে আপনার পিতার ছবি লাগাতেন সেখানে আয়াতুল কুস্তিটা লাগিয়ে রেখেছেন এই তো আর কোন প্রমাণ পাওয়া যায় না কোরআন দিচ্ছে যেগুলো ঝুলিয়ে রাখতে হবে এগুলো ঝুলানোর কাজ না কোরআন কেউ ঝুলিয়ে রাখা হচ্ছে না নিষিদ্ধের ছবি ঝুলিয়ে রেখেছেন আল্লাহ আপনাকে আজমিরের দিকে ঠেয়ে দিবেন আল্লাহ হেফাজত থেকে বেরোয় চলে যাবেন আল্লাহর হেফাজত আর থাকবেন না তাবিজে উঠতেছেন তাবিজের উপর আপনাকে সপোর্ট করে দেওয়া হবে নেতার ছবি ঝুলিয়ে রেখেছে নেতার ছবির উপরে আপনাকে সপোর্ট করা হবে সে আপনার আদর্শের নেতা হোক আর আপনার লোভের নেতা হোক এখন নেতার ছবি লাগায় সবাই লোভে পড়ে যে ছবিটা থাকলে কিছু ফায়দা পাওয়া যাবে ব্যবসা পাওয়া যাবে আদর্শ মনে করে এমন কেউ করে না আদর্শ মনে করলে আদর্শটা চেঞ্জ হয় নাকি দুদিন পর যেটা লটকাবে মান্তা আল্লাহ মুকিলা ইলাইহি যে যেটা ঝুলাবে লটকাবে আল্লাহ তালা তাকে তার যদি সপোর্ট করে দিবেন সেই দিকে শোক করে দিবেন ওর মধ্যে চলে যাবে এখন ঘরের ভিতরে আপনি ঝুলিয়ে রেখেছেন সিংহের মাথা অথবা অথবা কুমিরের কুমিরের মাথা, মাথা মাথা লাজ ঝুলিয়ে রেখেছে হরিণের চামড়া ঝুলিয়ে রেখেছে এক একজন এক একটা ঝুলিয়ে রেখেছে অমুসলিম ভাইয়েরা তারা তাদের দেব দেবীদের ঝুলিয়ে রাখে গেটে হিন্দুদের বাড়িতে প্রবেশ করতে গেলেই দেখবেন গেটের উপরে ঝুলে আছে আর বাংলাদেশের পীর সাহেবরা এখন তাদের ছবিগুলো দিয়ে দিচ্ছে পীরের ছবি যদি দেখেছেন মানিকগঞ্জের পিস সাহেবের মুড়িদের প্রত্যেকের ঘরে প্রত্যেকের ঘরে পীরা হচ্ছে ঢুকেই প্রথম গেট থেকে ঢুকেছেন প্রথমেই আপনার চোখটা পড়তে হবে পীরের দিকে আর যখন বেরো হয়ে যাচ্ছেন তখন ওখান থেকে দেখে চলে যাবেন চুমু দিয়ে যেতে হবে তবে ঘরে বরফত আসবে আপনার বরফত আসবে পুরোপুরি হিন্দুদের সাথে সাদৃশ্যপূর্ণ বাংলাদেশের হিন্দুরা ইন্ডিয়া কথা বলবেন না ছবিটাকে রেখেছে সবকিছু রেখেছে আর দয়ানবাগির মুরির দোকানে দেখবেন ওদের গাড়িতে দেখবেন ওরা সামনে টাসবোর্ড এর ছবিটাকে ঝলে রেখেছে ইয়া মোটা সোটা বিশাল না। মুসলিম পারবে না যেটাই লটকাবেন ছবি লটকান মূর্তি লটকান তাবিজ লটকান কবজ লটকান যেটাই লটকান চামড়া লটকান বের লটকান যেটাই লটকাবেন আল্লাহ আপনাকে তার উপরে দেওয়া হবে আর আমি আশা করছি যে আল্লাহ তোমাকে লম্বা হায়াত দিবেন দীর্ঘ হায়াত পাবে দীর্ঘ জীবন পাবে যদি তুমি দীর্ঘ জীবন পাও নাস তাহলে মানুষকে কথা জানিয়ে দিও আর মিরপুরে ৭ নম্বরের মিলবিটার সাথে সোনালি ব্যাংক আছে ওই ব্যাংকে ওর অ্যাকাউন্ট আছে আমি যখন ছোট আজকে থেকে বিশ বছর আগে তখন ওর একাউন্টের খবর জেনেছি বিশ বছর আগে ওই ফকিরের সাড়ে এখনো দিয়ে কেমন রাখছো বলে এইটার বদলতেই তো বাড়ছে রয়েছি গিটুর বদলতে বেঁচে আছে এই জাহাদিস যে ব্যক্তি দাড়িতে গিটু লাগায় যেটাই ঝুলাক আউস্তানি না অথবা শৌচ কার্য ছাড়বে ঢিলাকুলুক করবে হাডি দিয়ে যে ব্যক্তি শৌচকার্য ছাড়বে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিচ্ছেন এই যে যতগুলো খাদা আছে দাড়ি কিছু দেওয়া সবগুলো সাথে মানুষ সম্পর্ক শেষ যারাই গলায় মালা দড়ি ঝুলিয়েছে যে কারণেই দড়ি ঝুলাক মালা ঝুলাক তাদের সাথে মোমসালামের সম্পর্ক শেষ তাকলিদের মালা দিয়ে কি ঝুলালেন আর সম্পর্ক কার সাথে আল্লাহ জানেন আর যে ব্যক্তি হাড্ডি দিয়ে তাদের সাথে সম্পর্ক শেষ হারাম কাজ করছে আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন এখন কেউ যদি এটাকে কেটে ফেলতে পারে এই মালা দেখেছেন কাটছেন তাবিজ দেখেছেন কাটছেন আমাদের একটা মিশন আছে এই নাসির ভাই এই ফয়সাল এই আমাদের এইখানে প্রায় দিনই তাবিজ নষ্ট করা লাগে প্রায় দিন তাবিজ আছে মাঝে মাঝে আমার কাছে জমা পড়ে যায় বিভিন্ন মানুষ নিয়ে নিয়ে তাবিজগুলো জমা করে তাবিজগুলো যে কি কাহিনীর সামনে আলোচনা আছে সেখানে ওই তাবিজগুলো আপনার সামনে উপস্থাপন করবো যে কি তাবিজ আমরা উঠিয়েছি এই দিন যেমন তো আপনারা জানতেন তারপরে ওই নকশা দিয়ে কোরআন দিয়ে ইংলিশ শেক্সপিয়ারের কবিতা দিয়ে তাবিজ দিয়ে দিয়েছে কবিতা তাবিজ আছে দিয়েছে আর তাবিজটা হচ্ছে এক যুবকের প্রতিষ্ঠার কাজ করছে আরামকে নষ্ট করার জন্য কাজ করছে এর ফায়দাটা কি মানুষ যদি কোন মানুষের গোলা থেকে কবচ কেটে ফেলতে পারে তাহলে সে একটা দাস মুক্ত করার সাব পেয়ে যাবে মাঝে দাস নেই আমরা মুক্ত করার সব নাবিজ আর দাস মুক্ত করার সব নাস নেই মুক্ত করতে পারছি আজাদ করতে পারছি না তাবিজ কেটে দেন কাটতে মারামারি ডাকা করার দরকার নেই আপনার ছোট আছে কেটে দেন আর একটা হারাম করেন মা বলে দেন খুলে করেন যেখানে আপনার ক্ষমতা আছে যতটুকু আছে ততটুকু করেন ক্ষমতার বাইরে কোনো কিছু করার যায় নেই ক্ষমতা যতটুকু আছে ততটুকু আপনার যতটুকু দায় দায়িত্ব আছে মধ্যে করেন ইনশালটা কিতাবেছে তারা সকল প্রকার তাবিজ কবচ কে অস্বীকার করতেন অপছন্দ করতেন সেটা কোরআন দিয়ে হোক অথবা কোরআন ছাড়া সকল প্রকার তাবিজ কবচকে সাবেক অপছন্দ করতেন হারাম জানতেন তারা সকল প্রকার মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় ভীতিকে দূর করে নিয়ে মানুষকে মাকুকের ভয় ভীতির দিকে ধাবিত করে দেন কবিরাজকে ভয় পায় তাবিজকে ভয় পায় জিনকে ভয় পায় কিন্তু আল্লাহকে ভয় পায় না যা তাবিজ কবচ ব্যবহার করে তাদেরকে দেখেন সাত নম্বরে এক ভাই আছে বাবু এক মহিলার তাবিজ কেটে রাতে আমাকে ফোন দিয়েছে তখন বাজে হলে এগারোটা বলছে ভাই মহিলা তাবিজ কাটার পরে মুখ দিয়ে আছে ভাই বলেন কি করবো পুলিশ আসবে এখন ছোট ভাই আর তাবিজ কেটেছে মহিলার তাবিজ কাটাই মুখ দিয়ে বেরো জামাত এখন শেষ শেষ শেষ বললাম তুমি করে ফুঁ দাও আর মুখে একটু দাও তো দিলে আর এইটা হচ্ছে মুসলিমদের এক শ্রেণীর মৌলীদের রিজিকের পথ মসজিদের ইমাম বিশেষ করে এমন কোন ইমাম খুঁজে পাওয়া যাবে না যে না। যদি কোনো কি জানেন মিলাদ না হ্যাজ শেষ করলাম আমার চাচা বড় চাচা জিজ্ঞেস করতেছে বাবা তোর হের্য শেষ হয়েছে হ্যাঁ শেষ হয়ে গেছে মাসা এতদিন পর্যন্ত বাইরে থেকে হুজুর করে আই আমার সবার পড়ান লাগতে হয় শেষ এমন তো মিলাদ আমার টাকাটা পয়সা দেবো এখন আমার বসে মিলাদ পাহায়ে শিখিনি কচু শিখাইছেন আমার বাইশ তারে মাদ্রাসা বন্ধ করেন বন্ধ করে দেন মিলাদ শিখাইতে আমার বাইসারে বাইরে থেকে হুজুর দিয়ে আমার মিলাদ পড়াই আমার বাইসারে আমি পড়াইলাম ও কি আবে আমার কথা বরকত দান করেন শিরিখকে সিরিক বুঝে তাকে বর্জন করারটা ওফিক দান করেন তাও কে ভালোভাবে জেনে বুঝে তাকে অর্জন করে তার উপরে অটল অবিচল থাকার তা অফিক আল্লাহ আমাদেরকে দান করেন जर ज्यादा तलाजी केान कराते बरकत दान करह प्रचेषा गलोते बरकत दान कर प्रचेषा गलो के कबुल कर भाई देखे इस्लम भलो भाव बोझार तौफिक दान करके का उठार तौफिक आल्ला के दान करें اللهم آمين واقبل دعوانا الحمد لله رب العالمين صلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى اله واصحابه اجمعين سبحان الله اللهم بحمدك تدعوا الله لا اله الا انت حسبك نصرك السلام عليكم ورحمه الله وبركاته